গোপালগঞ্জ জেলার মকসদপুর উপজেলার আজকের এই বরকতময় মোবারকময় ওয়াজ মাহবিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কারাম আমার সম্মানিত মুরব্বিয়ানের জাম আমার অত্যন্ত আদরের স্নেহের মোহাব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রবিনের দরবারে কুটি কুটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে सलतुल असर पर शुरू कर विज्ञल म कराम निकट कुराना अल्लाह रबुल्ला आलमीन दिन सम्पर्क विभिन्न विषय आलोचना शुरार पर से आल्ला रब्बुल्ला आलमीनर दिन सम्पर्के দুই একটি কথাবার্তা বলার এবং শোনার জন্য যে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আল আমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা এতক্ষণ কোরআন সুন্না থেকে যে বায়ান হয়েছে আলোচনাগুলো হয়েছে আমরা যদি এই বায়ানগুলো এই আলোচনাগুলো যদি যথাযথভাবে সঠিকভাবে আমল করি আলহামদুলিল্লাহ আজকে এই ওয়াজ মাহপিল সফল এবং সার্থক হবে এই ওয়াজ মাহপিল দুই দিন ব্যাপী ওয়াজ মাহপিল গতকালও অনেক সম্মানিত ওলামা এখরাম আলোচনা করেছেন আজকে এই পর্যন্ত অনেক সম্মানিত ওলামা এখরাম আলোচনা করেছেন ल्प समय मध्य कथा बार्ता महफिल कर इनशाला आज के जे विषय आलोचना कर चेष्ट करब विषय दावा बेतुल প্রতি বছরেই মানে এই যখন শীতকালীন যে সময়টা আসে এই সময়টা আমরা মাঠে ময়দানে কিছু মাহপিল কিছু ক্লাস করি এটাও কিন্তু একটা ক্লাস আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করাই আবার মাঠে ময়দানেও কিছু ক্লাস করে। তো ওই ক্লাসের চাইতে এই ক্লাস আরো বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি সুন্দর ক্লাস কারণ এই ক্লাসে সর্বস্তরের সকল পেশার সকল বয়সের সকল শ্রেণীর সময় আমাদের দেশে এই বাংলাদেশে মাঠে ময়দানে ওয়াজ মাহফিল হয় বর্ষাকালে গরমের দিনে একটু কম হয় তখন আমরা মসজিদ কেন্দ্রিক আভ্যন্তরীণ প্রোগ্রামগুলো আমরা বেশি করি তো এই প্রোগ্রামগুলোর জন্য আমি প্রায় একশোর উপরে সাবজেক্ট ঠিক করে রাখি যে এক একটা মাহপিলে এক একটা কেন্দ্রিক কথা বলার চেষ্টা করি যাতে এই মাহপিলগুলোতে মোটামুটি শতাধিক বিষয় যাতে আলোচনার মধ্যে আসে আর এই আলোচনাগুলো আবার আমাদের ইন্টারনেটে আমাদের ওয়েবসাইটে তাফসিরুল কোরআন ডট কমে দেওয়া হয় এক বছরে যা আলোচনা হয় যাতে সবগুলো আলোচনা একসাথে শুনে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা যাতে উপকৃত হইতে পারে এই উদ্দেশ্যে খালেস আমাদের কাজের উদ্দেশ্যেই আমরা এই ক্লাসগুলো করে থাকি আজকে আমরা যে টপিক্সটির উপরে যে বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি বলছি যে দাওয়া বেতল ফিল ইসলাম অর্থাৎ আমরা সবসময় বেশিরভাগ আলোচনা শুনি হালাল ইনকামের উপরে হালাল উপার্জন মানে আয় করার ক্ষেত্রে টাকা পয়সা রুজি রোজগারের ক্ষেত্রে আমাকে হালাল ইনকাম করা হালাল উপার্জন করা এটার গুরুত্ব সম্পর্কে আমরা সবসময় বেশিরভাগ শুনে থাকি কিন্তু ইসলামে আরেকটা দিক আছে এর সাথে খরচ করারও ইসলামের নীতিমালা আয় করার যেমন করলে আমার আপনার টাকা পয়সা যেকোনো ভাবে খরচ করতে পারব না যদি বলেন যে না আমার গরু আমার যেখান দি মনে হয় দিয়ে জবাই করব পারবেন এই স্বাধীনতা এই একজন মুমিনের নাই আপনার আমার টাকা পয়সার মূল মালিক কিন্তু আমি আর আপনি না এই টাকা পয়সার মূল আল্লাহ একমাত্র আল্লাহর আলমিন যেই টাকা পয়সার সম্পদ যেটার আমাকে আপনাকে মালিক আল্লাপাক বানান এটা হলো অস্থায়ী মালিকানা এটা কিন্তু স্থায়ী মালিকানা না প্রত্যেকটা দেশের একটা অর্থ মন্ত্রণালয় থাকে থাকে না প্রত্যেকটা দেশের একটা অর্থ মন্ত্রণালয় থাকে এই অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থমন্ত্রী থাকেন থাকেন না বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম বলেন তো দেখি ওরে গোপালগঞ্জের মানুষ অর্থমন্ত্রীর নাম জানে না মাসা আল্লাহ এই তো দেখেন গোপালগঞ্জের মানুষ সব দিকে সেরা নাকি সব জানে আলহামদুলিল্লাহ অর্থমন্ত্রী থাকেন প্রত্যেক দেশের একজন অর্থমন্ত্রী আছে আবার অর্থ প্রতিমন্ত্রী থাকে এই বাংলাদেশের যত টাকা পয়সা যত সম্পদ এগুলো নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় তাহলে অর্থমন্ত্রী মনে হয় বাংলাদেশের যত সম্পদ আছে যত টাকা আছে সবগুলার মালিক নাকি তাহলে অর্থমন্ত্রী হওয়া মানে তিনি এই সবগুলার মালিক নন। তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি এই টাকা পয়সা পরিচালনার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে তিনি একটু হিসাব কিতাবগুলো রক্ষা করবেন দেখাশোনা করবেন কিন্তু এটার মালিক উনি না আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদেরকে যে সম্পদগুলো দেন টাকা পয়সা দেন এগুলার মালিক আমরা না এগুলার মূল মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য এইগুলা পরিচালনা করার আল্লাপাক আমাদেরকে দায়িত্ব দেন আবার কয়দিন পরে এটার দায়িত্ব অন্যদের কাছে চলে যায় স্থায়ীভাবে ভাবে এটার দায়িত্বটাও থাকে না কয়েক কোটি টাকা এক জায়গায় দিয়ে দিবেন এটা উনারা ইয়ারে না এটা পাশ হইতে হয় অনুমোদন হইতে হয় তারপরে উনি মন্ত্রিসভায় অনুমোদন হলে এক নাকি অনুমোদন হলে অনেক জায়গায় অনুমোদন হলে তারপরে দিতে পারেন আমাকে আপনাকে আল্লাহ রবাহ আলমিন যে টাকা পয়সা আল্লাহ করতে হয় সোহান আল্লাহ এই এই খরচ করার একটা আইন একটা নীতিমালা আছে ইসলাম আজকে আমরা এই খরচের নীতিমালাটা নিয়ে সংক্ষেপে কিছু কোরআন সন্নাথেকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলন ও নালি মুক্তিন কোন মুমিন পুরুষ কোন নারী কারো কোনো নাই কারো কোনো স্বাধীনতা নাই মমিন পুরুষেরও নাই মমিন নারীরও নাই কারিমে অধিকাংশ জায়গায় একটা শব্দ দিয়ে নারী পুরুষ দুজনকে বুঝেছে কিন্তু এখানে আল্লাহ রব আলমিন এক শব্দ দিয়েন পুরুষ নারী দুজনকে বুঝার নাই আলাদা আলাদা শব্দ ব্যবহার করেছেন وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ كُونُ مُؤْمِنٌ পুরুষ তার কোনো اختیار নাই ওয়ালা মুমিনেতিন কোন মুমিন নারীরও اختیار নাই ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন সিদ্ধান্ত এই বিষয়ে তার সেটা মানবেন কি মানবেন না গ্রহণ করবেন কি করবেন না আমল করবেন কি করবেন না বিশ্বাস করবেন কি করবেন না এরকম কোন সমস্ত এখতিয়ারকে আল্লাহর হুকুমের সামনে সুফর্দ করে দিবে এটার নাম ইমান একজন মুমিন নারী একজন মুমিন পুরুষ তার মনের অনেক বাসনা থাকে তার মনের অনেক ইচ্ছা থাকে অনেক আকাঙ্ক্ষা থাকে মনে চায় একজন মানুষের মাঝে মধ্যে একটু করতে। একটু একটু করে নিজে আনন্দ করতে মন ছায় ফুর্তি করতে মন ছায় মনে চায় মাঝে মাঝে একটু জাতিসংঘের মহাসচিব হয়ে যায় এগুলা খাইলে আপনি নিজেকে তখন জাতিসংঘের মহাসচিবও মনে করতে পারবেন তো মাঝে মাঝে একটু মন চায় মানুষের যে সারা জীবন একটু গ্রামের সাধারণ মানুষ মাঝে মাঝে একটু জাতিসংঘের মহাসচিব হয়ে যায় বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যায় মনে চায় না কিন্তু কোন স্বাধীনতা নাই চাইলেও মুমিন এক ডোক মুখের মধ্যে দিতে পারবে না একটা ট্যাবলেট মুখের দিকে নিতে পারবে না মুমিন মোমিনাতের কোন এখতিয়ার নাই মাঝে মধ্যে মন চায় কিছুক্ষণ আনন্দ পূর্তি করি কিন্তু একজন মুমিন তার কোনো এখতিয়ার নাই স্বাধীনতা নাই ইচ্ছা করলে তিনি এদিকে হাত বাড়াইতে পারেন না মাঝে মাঝে মন চায় অফিসে বসে একটু ঘুস समृद्धि प्रत्येक टा पार जार हिसाब दीते যে দুই পায়ের উপরে আল্লাহ রব আলমিনের সামনে দাঁড়াবে সেই দুই কদম দুই পাণী আদমের ডাইনে বামের নড়াচড়া করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আল্লাহর আলম তাকে প্রশ্ন করবেন। উত্তর পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যেই অবস্থায় দাঁড়াবেন সেখান থেকে ডানে বামে নড়াচড়া করতে দিবেন না আল্লাহর আলমিনা করবেন জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম দুনিয়াতে পাঠানোর সময় তোমাকে একটা নির্দিষ্ট বয়স দান করেছিলাম একটা সময় দিয়েছিলাম तुम्हें दिए तुम इच्छा कर लेकिन करते स्वाधीनता क्षमता तुम्हारे এই এই কাজে এটা কোশ্চেন দুই নম্বর প্রশ্ন তোমার এই জীবন জীবনের মধ্য থেকে তোমাকে দীর্ঘ পঁচিশ বছরের একটা এই পঁচিশ বছরের একটা যৌবন কাল তোমাকে আমি আল্লাহ রব আলমিন দিয়েছিলাম যেই যৌবন তোমাকে আমি অনেক শক্তি অনেক সামর্থ্য অনেক সাহস দান করেছিলাম नियम हिसाब दिए जौवनकाल तुम किट तीन नम्बर आल्लाब आलमी जिज्ञासा करब সত্যি দিয়েছিলাম ওই জ্ঞানের আলোকে ওই এলেমের আলোকে ওই বিবেকের আলোকে তুমি আমি আল্লাহর জন্য কি কি আমল করেছিল সম্পদ উপার্জনের জন্য টাকা পয়সা উপার্জনের জন্য বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা খুলে দিয়েছিলাম তোমার সামনে অসংখ্য টাকা উপার্জনের রাস্তা ছিল সেই রাস্তাগুলোর মধ্য থেকে কোন কোন রাস্তা দিয়ে কোন কোন দিক থেকে তুমি টাকা পয়সা উপার্জন করেছি হু ওই সম্পদগুলো যে টাকা পয়সাগুলো তুমি উপার্জন করেছিলে এই টাকা পয়সাগুলো কোন কোন খাতে কোন কোন জায়গায় তুমি খরচ করেছিলে করবেন। কাউকে আল্লাহরুল্লাহ আলমিন এই পাঁচটা প্রশ্ন থেকে রেহাই দিবেন না প্রত্যেকটা বাণী আদমকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই পাঁচটা প্রশ্ন করবে এই আমার বাইরা এবং বোনেরা এই পাঁচটা প্রশ্নের ভিতরে পঞ্চম প্রশ্নটা হল সম্পদ কোন কোন জায়গায় খরচ করছো কিভাবে আমি আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না আপনি যদি এই যে ১৪ ফেব্রুয়ারি আসতেছে আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ जी कदम एक चौदह तारीखे बांगे हजूर आज जिज्ञासा कर देखें उन्नारा जो जुबक छोड़ যুবক যুবতীরা আমাদেরই ছেলে মেয়েরা আমাদেরই ভাই বোনেরা কেউ কয় সেন্ট ভ্যালেন্টাইন ডে কেউ কয় বিশ্ব ভালোবাসা দিবস এই বিভিন্ন নামে এখন বিশ্ব ভালোবাসা দিবস পালন করে না আপনাদের দিকে মনে হয় দেখেন না এখন কে দেখছেন এই ১৪ই ফেব্রুয়ারি ख्रीट पूर्व कथा से मिसर अग्निपूजारी मिसर मुस्र कूपारेरा से ফেব্রুয়ারি মাসের তিন দিন তারা তিনটা দেবতার পূজা করত, কয়টা দেবতার পূজা এক দেবতার পূজা চোদ্দই ফেব্রুয়ারি এক দেবতার পূজা পনেরোই ফেব্রুয়ারি এক দেবতার পূজা তেরোই ফেব্রুয়ারি লুফার কাজ দেবতার পূজা তেরোই ফেব্রুয়ারি যেই দেবতা পূজা করতো এটার নাম ছিল লুপার কাসিয়া ব্রিটেনিকা ইনসাইক্লোফ ইসলাম বিভিন্ন ইতিহাস গ্রন্থে এই ইতিহাসগুলো লেখা আছে ফেব্রুয়ারির ইতিহাস তেরোই ফেব্রুয়ারি এই দেবতাটার পূজা করতো তারা আজ থেকে দেখেন এখান থেকে এখন কত সাল চলে দুই হাজার বিশ মানে ইসা আলহিসাম आसमान उठे जावार गणना पंचाशे सत्तर बचर आगे पुराना जुगे मुस्कर घटना से तेरह फेब्रुआर लुपर का पूजा कर তারা বিশ্বাস করত মুশ্রিকেরা এই লুপার কাজ দেবতা এই ছাগলের পাল মেষের পাল ঘোড়ার পাল যা আছে এগুলাকে রক্ষা করার মালিককে একমাত্র আল্লাহ কিন্তু তারা বিশ্বাস করত যে এই দেবতা রক্ষা করে দেবতার কাজ হলো কিউফিট দেবতার কাছে একটা জাদুকরি তীর আছে এই তীর মানুষের অন্তরে মানুষের কালবেের ভিতরে এই তীরের ধাকায় এই তীরের মানুষের অন্তরের তীর জাগ্রত করে দে দেব তারা বিশ্বাস করতো যে দেবতা মানুষের অন্তরে জাদু যাদুকরি তীর ব্যবহার করে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে এজন্য জন্য প্রতি বছর যখন চোদ্দই ফেব্রুয়ারি আসত তখন ওই মিশরের প্রাচীন মিশরের মানুষগুলো এই দেবতার পূজা ফেব্রুয়ারি আরেকটা দেবতার পূজা করত ওই দেবতার নাম ছিল করতো ফেব্রুয়াটা। এই দেবতাকে তারা বিশ্বাস করত এই দেবতা যুবক যুবতীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করে এই কারণে তারা সেই বাইশ বছর আগের সেই পুরানা মূর্তি পূজা পুরানা সেরেকি পূজা দেবতার পূজা নতুন মোড়কে নতুন বোতলে নতুন ভাবে সাজিয়ে শয়তান আবার আধুনিকতার নামে বর্তমান শত শত বছর আগের পুরানা অশ্লীলতা শয়তান নতুন মোড়কে নতুন বোতলে আনি দিছে কারণ শয়তানের সে অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে আর কেউ শতানের যুগের কাফেরও দেখছে ইব্রাহিম আলাইহালামের যুগের কাফেরও দেখছে মোসা সালামের যুগের ফেরাউন দেখছে কারুন দেখছে হামান দেখছে আবু জাহেল দেখছে আবু হবে এটা শৈতানের চেয়ে বেশি জমিনে আর কেউ জানে না শয়তান এত সুন্দর করে হাজির করে সবাই মনে করে এটা আধুনিকতা আসলে এটা আধুনিকতা না এটা হাজার হাজার বছরের পুরা জিনিস তাদের হাসর হবে কার সাথে ওই মুশ্রিকদের সাথে কারণ আল্লাহ রসুল সাল্লু আলাইহাম আপনারা দেখি সাল্লাহাম বলেন না এদিকে মনে হয় বলা লাগে না নাকি যতবার নবী সাল আলাই শুনবেন কি বলবেন্লাহ আল্লাহটা আল্লাহ এটা জিকিরের মাজলিস জিকিরের মাহফিল এখানে শুধু মুখে কানে কোরআন আয়াত শুনবেন নবী সাল্লামের হাদিস শুনবেন আর মুখে আল্লাহর জিকির করবেন দুইটা একসাথে চলবো আল্লা আল্লাহ রসুল সাল্লাহ কাহিনী আমাদের দরকার কি কবি কি বলছে না বলছে আমাদের দরকার হলো আমার আল্লাহ রবাহ আলমিন কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ কি বলছেন আমাদের দরকার হলো কোরআন কি বলছে হাদিস কি বলছে संयुक्त कर रखबान दिए शुद्ध आल्ला जिकिर बल्ला जिकिर कमांडा जा सब चित्त महरे ब আর কানের সাথে ইনশাল আমার বাইরা এবং বোনেরা যে কথাটা বলতেছিলাম আল্লাহ সাল্লা উলিস্লাম বলেন মান তাহিন जी जे मानस जर सा से तर्भुक्त होभ्यतार संस्कृति जदि इहुदीजे सम्पृक्त है क्या मतलब मैदानी इहुदी उठते कृष्टि कलचार संस्कृति जदि ख्रीटान दे सकते सम्पृक्त है क्या मतलब मैदान ख्रीस्टान उठते बन खाल इसलाम एक स्वतंत्र संस्कृति इस्लाम कृष्टिकलचार এই জন্য আপনার হাসর হবে এক সাহাবি এসে নবী সালামকে জিজ্ঞাসা করেন মাতাসম কেয়ামত কবে হবে তুমি প্রশ্ন করো কেন তোমার দরকার হলো কেয়ামত যখনই হোক হাসর যখনই হোক তুমি ওই কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়ে রাখছ এটাই হলো তোমার দরকার কবে হইব ওই দিন তারিখের তোমার কোনো দরকার নাই আল্লাহ রসুলছি বললেন আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই একটা প্রস্তুতি ভালো করে নিছি, সেটা হলো আমি আমার আল্লাহ রে মহবাহতালী আহবাবতা। তুমি যার মহব্বত করো, যার সংস্কৃতি মহব্বত কর যাদের সুন্নাত যাদের আখলাক তুমি পছন্দ কর বেশি খুশি জীবনে নবী সালামের কোন হাদিস শুনে আর কোন দিন এত বেশি খুশি হই নাই কারণ আনা আবা বাকর অমর আমি আল্লাহ রসুলকে মহব্বত করি আবু বকরকে কে মহব্বত করি ওমর রাজি আল্লাহ হুমা এদেরকে আমি মহব্বত করি আমার হাসর হবে কেয়ামত হবে আল্লাহ রসুলের সাথে আবু বকরের সাথে অমরের সাথে আমি তাদের সাথে একসাথে আমার বাইরা এবং বোনেরা কাফের মুশ্রিকের সংস্কৃতি পালন করবেন হাসরটা হবে কেয়ামরটা হবে ওই কাফের মুশ্রিকের সাথে আমরা কার সাথে আবু বকর রাজি আলাহ অমরের সাথে ওসমান এর সাথে আলী রাজি আল্লাহ সাথে হাসর চাই আবু জাহেলের সাথে আমার কৃষ্টি কালচার তাদের সাথে মিল থাকা যাবে না এর জন্য আমার বাইরা এবং বোনেরা ১৪ ফেব্রুয়ারি কোনো ভালোবাসা কোন ভ্যালেন্টাইন কোনো কিছু পালন করা যাবে কি যাবে না যারা পালন করে এরা আমাদের এই ছেলে মেয়ে এরা আমাদেরই ভাই বোন এরা আমাদের এই বাতিজা আমাদের এই বাঘিনা আমাদের এই আত্মীয় স্বজন তাহলে আমরা যদি সচ্চার হই स्वच्छार्ड ना करते दीब ना समाज कोश्लता चलबा কারণ এটা মুসলিমের বাড়ি মুসলিমের পরিবার মুসলিমের সমাজ তাহলে এই ফেব্রুয়ারি পালন করার জন্য যদি টাকা পয়সা খরচ করেন যাই যাহান নামে যাওয়ার কারণ হবে এই ১৪ ফেব্রুয়ারি পালন করার জন্য যদি এক টাকা খরচ করেন আপনার এটাই জাহান নামে যাওয়ার একটা বড় মাধ্যম হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে মার্কেটে কাপড় দাম কমাই দিছে ছাড় দিয়ে দিছে আপনি বাবিরে করেন এই তাড়াতাড়ি সুযোগ সল চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে অমুক জায়গায় দাম কমাই দিছে টিভির দাম কমাই দিছে কাপড়ের দাম কমায় দিছে অমুকটার দাম কমায় দিছে বিশাল অফার দিয়ে দিছে মার্কেটে কিনে দিলেন। যাওয়ার রাস্তাটা সুগম করে নিলেন কারণ এটা কোন উপলক্ষে কমাইছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কমাইছে এটা ঈদুল ফিতরের জন্য কমায় নাই ঈদুল আজহার জন্য কমায় নাই আরো বাড়াই আসতেছেন। এই যে খরচ করলেন এই উপলক্ষে এটাও আপনার জাহান্নে যাওয়ার কারণ আপনি একজন মুমিন হিসাবে ইচ্ছা করলে আপনি খরচ করতে পারবেন না আপনার সামনে হাজার ও সুযোগ আসলেও আপনি ইমানওয়ালা আপনি ইমানদার जन्म दिवस टरच करेंदेडे पालनिम संस्कृति ख्रीटान संस्कृति ख्रीटान दे कल बर्तमान बांगलार घरे घरे गेड़ बार्थडे पालन बुढ़ा मानुस बार्थडे पालन कर बुढ़ा मानसर सत्तरतम बार्थडे मानीपूर्ण एक मैं बार्थडे पालन करे आन बारे पालन करजारी मत मोमी कर्थडे पालन करपड़ चपट क এই যে টাকাটা খরচ করছেন এটা জাহান নামে যাওয়ার কারণ আপনাকে আল্লাহর অনুমোদন নাই আল্লাহর সাল্লাহামের এখানে টাকা খরচ করার অনুমোদন নাই আপনি অনুমোদনের বাহিরে খরচ করছেন এই জন্য আপনি কেয়ামতয়দান এটার যার যারা আপনাকে হিসাব দিতে হবে আপনি নতুন বছর নববর্ষ পালন করতেছেন এরকম বিভিন্ন ধরনের দিবস আপনি পালন করতেছেন এই যে টাকা গুলো খরচ করতেছেন এটা বিনা অনুমোদিত এই টাকা খরচ করার জন্য আল্লাহ রবিনের পক্ষ থেকে কোন আপনাদের দিকে এখনো আসা নাই না গাই হলুদের নামে জঘন্য অশ্লীলতা বেহায়াপনা বাজার নাম। এই কালচার এই সংস্কৃতি পালন করবেন আপনার আমার হাসর হবে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে মুর্শিকদের সাথে এবং এটার জন্য যত টাকা পয়সা খরচ করবেন এই টাকা পয়সা গুলো জাহান নামে যাওয়ার কারণ হবে অনেকে মনে করি এখানে কিছু টাকা খরচ করছে কয় মুরব্বীরা একটু আনন্দ করতে কিছু করে দিলাম। এই আনন্দ করতে দিয়ে আপনি জাহান নামে যাবেন আপনি কে আমাদের দায়ুস ভাই যাবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার পরিচয় হবে আপনি হাজি সাহেব দুনিয়াতে পরিচয় হলো হাজি সাহেব আল্লাহর কাছে পরিচয় হবে দায়ুস সাহেব আল্লাপাক ময়দানে অলছে গান বাজনার অনুষ্ঠান হবে এক জায়গায় আপনার কাছে আসছে ভাই আমরা একটা এখানে গানের অনুষ্ঠান করবো গানের শিল্পী কিছু টাকা দেন আপনি কিছু টাকা দিয়ে দিচ্ছেন মনে করলেন যে আবার দেখবেন অনেক সম্মানিত এখানেও থাকে আবার গানবাজনা দিবেন ওখানেও আছে সবাই খুশি রাখা দরকার যারা গান করে এদেরকেও খুশি রেখতে হবে যারা ওয়াজ মাহফিল করে এদেরকেও খুশি রেখতে হবে কেমত আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে তাহলে টাকা পয়সা আপনি ইচ্ছা করলে খরচ করতে এই জন্য সাহবায়িক টাকা পয়সা আমরা কোথায় খরচ করবো কেমনে খরচ করবো বলে দেন দেখেন আল্লাহ আকবর আজ পর্যন্ত আপনারা কোন আলমের কাছে গেছেন যে ভাই আমাদেরকে একটু বলে দেন টাকা পয়সাটা কেমনে কেমনে খরচ আমি আমি পর্যন্ত নাই, কোনো ভনকে পাই নাই কত শত শত প্রশ্ন আসে কিন্তু এই প্রশ্ন আসে না যে হুজুর আমি তো এত কোটি টাকার মালিক আমার টাকাটা কেমনে তো আসছেন। যে কেমনে টাকা পয়সা খরচ করতে হবে এটার নীতিমালাটা ফরমুলাটা আমাদেরকে বলে দেন আল্লাহ রসুল সাল্লাহিসাম সরাসরি কোনো জবাব দেন নাই কারণ টাকা পয়সার মূল মালিক আল্লাহ রসুল সালাম না টাকা পয়সার মালিক কে আল্লাহ করেছেন সোহান আল প্রশ্ন করছে সাহাবা ইকরাম কার কাছে নবী সরামের কাছে জবাব দিছেন কে আলো না কামা আল্লাহ রবাহিন বললেন টাকা পয়সা কোথায় কোথায় খরচ করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ফালিল এক নম্বরে টাকা পয়সা খরচ করবা তোমার মা বাবার জন্য টাকা পয়সা খরচ করার এক নম্বর জায়গা কোথায় মা বাবা এক নম্বর খরচ স্ত্রীর জন্য না এক নম্বর খরচ হলো আব্বা আম্মার জন্য আল্লাহর অর্ডার ফালিল ওয়ালে দাই প্রথম খরচটা সবার আগে এক নম্বরে খরচ করবা কার আব্বা আমার জন্য সন্তানের যে টাকা পয়সা এই সন্তানের টাকা পয়সার মালিক আব্বা ছেলেমের টাকা পয়সার মালিক বাবা মা। বাবা মাকে দেওয়া যায় না। ছেলেমে কোটি কোটি টাকার মালিক হয়তো বাবার হাতে কোনো টাকা নেই ছেলে যদি মনে করে আমার তো লক্ষ টাকা জাকাত আসে আমার আব্বারে এক লক্ষ টাকা জাকাত দিয়ে দি দিতে পারবে পারবে না কারণ মা বাবা ওই সন্তানের যেই টাকা পয়সা এটার মালিক মা বাবা ছেলে যদি শহরে থাকে বাবা গ্রামের বাড়িতে থাকে। বাবা ছেলের বাড়িতে ডাকা শহরে বেড়াইতে বাবা মুসাফির না দেন। বাবা মুসাফির হবে না ওই ছেলের বাড়ি ওই ছেলের বাসা নামে ফ্ল্যাট ছেলের নামে বাড়িটা কিন্তু বাবা গেলে বাবা এখানে বসাবিন না বাবা ওইটার মালিক ছেলে মালিক মানে বাবা মালিক কথা বুঝতে পারছেন তাহলে আব্বা মালিক বাবা বাবা মাকে বিদ্যাশ্রমে ফাটাই দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক অথচ টাকার মালিক বাবা মা আল্লাহ রবাহ সরাসরি বলছেন আব্বা মার জন্য তারপরে আপনার স্ত্রীর জন্য ছেলে মেয়েদের জন্য অন্য অন্যদের জন্য কিন্তু আমরা দেখি ঈদের বাজারে প্রথম লিস্ট যেটা যায় বাজারে সেটা হলো স্ত্রীর জন্য ছেলে মেয়েদের জন্য মা বাবার জন্য খুশ খবর থাকে না আর আল্লাহর আলমিন মা বাবাকে আব্বা আপনার কিছু যদি বলেন আম্মা আপনার কি দরকার মা বলবে বাবারা আমার কিচ্ছু দরকার না সব আছে কিছুই লাগবে না আল্লাহ রবাহ আলমিন এমন এক দিয়া দিয়ে আব্বা বানাইছেন আর যদি ঘরের অন্য অন্যদেরকে জিজ্ঞাসা করেন কি লাগবে এমন তালিকা আপনি মাথা খারাপ হয় তো টাকা নাই কি করবেন এবার দিকে কেমনে হারাম ইনকাম করা যায় ওই দিকে হাত বাড়াইবেন কিন্তু আব্বা মা কখনো বলে না যে বাবা আমার এটা লাগবো বাবা আমার এটা লাগবে বলেছে না আমার কিচ্ছু দরকার না আমার সব আছে কিন্তু আমার বাড়ির বোনেরা বাবা মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় আপনি বাবা মায়ের হাতে সবসময় টাকা পয়সা দিয়ে রাখবেন কারণ টাকা পয়সা দিয়ে রাখলে বাবা মায়ের মনটা বড় থাকে মনটা বড় থাকলে শরীর সুস্থ থাকে বাবা মা সবসময় সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে বাবা মন খুশি থাকবে শরীর ভালো থাকবে কারণ সারা জীবন বাবার হাতে হাত টাকা থাকে যখন রিটায়ার হয়ে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে যখনই তার হাতটা খালি হয় তখন তার মনটা নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তার হাতে টাকা আব্বা আমার হাত যেন খালি না থাকে আব্বা আম্মা একসময় খুঁজবেন আব্বা আম্মা জমিনে পাইবেন না কারণ এটা এমন এক সম্পদ বেশি থাকে না আব্বা আমা এমন এক সম্পদ এই কয়দিন এই নিয়ামতের যথাযথ কদর করবেন আল্লাপা কোরআন একাডেমি অসংখ্য আয়াত নাজিল করে বারবার নির্দেশ দিছেন ওয়া কাদার আব্বুকা আমি আল্লাহর তাহিদের নির্দেশ তোমাদেরকে প্রথম দিলাম এবাদত করবা একমাত্র আমি আল্লাহর আমি আল্লাহ ছাড়ার কারো এবাদত কারো গোলামি করা যাবে না আর আমি আল্লাহর এবাদতের পরে रिक्सा कर एक जगह बाड़ा हलो बी बिश्टक। टाइम ओ बीका दिए दिले एटार नाम आदल क्यों देखल रास्ता खूब खराब রিক্সা চালক ভাইয়ের অনেক কষ্ট হয়েছে তাকে আপনি পঁচিশ টাকা দিয়ে দিলেন আরো পাঁচ টাকা বাড়াই দিলেন এই যে পাঁচ টাকা বাড়াই দিলেন এটার নাম হলো এহসান আল্লাহ বেশি করার চেষ্টা করব কিন্তু বেশি করার চেষ্টা করেও যত চেষ্টা করো যত দিতে থাকো যত খেদমত করো তোমার জন্য বাবা মা যা করেছেন मेर पेटे तुम दुनिया मुख देखे मेर पेटे तुम अल्लाह रब्बल आलमीन केजदा दिए जमीन ढूकस ओ मेर पेटे जेदिन दुनिया प्रसव हो ओई एक दिन कारण तुम्हारे माँ मन से दिन निजे के मृत्युर रेडी कर মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে তারপরে আমাকে আপনাকে এই দুনিয়াতে আলোর মুখ এই জমিন দেখানোর ব্যবস্থা করেছেন সব হান্লা তাহলে মা সেদিন যে ঝুঁকিটা নিছেন সেই ঝুঁকির প্রতিদানও তো আপনি সারা জীবন সব কিছু করেও দেওয়া সম্ভব না সবচেয়ে বেশি সুন্দর আচরণ বালো আচরণ বালো হেদমত আমার থেকে কে পাইতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন অম্মুকা তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা নবিস বার বার বলতেছেন খালি তোমার মা তোমার মা তোমার মা কারণ তোমার মায়ের মত করে সারা জীবন করেও তুমি ওই একদিনের প্রতিদানা বোনেরা সব সময় আব্বা আম্মার দিকে ভালোভাবে যথাযথ খেয়াল রাখতে হবে আব্বা আম্মা যাতে কোনো অবস্থায় আমার কথা দ্বারা আমার কাজের দ্বারা আমার আচরণ দ্বারা কোনো কিছুর দ্বারা আমার মা বাবা কষ্ট না পায় আল্লাহ রব আলিন আমাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য দিয়ে আব্বা আমার থাকা খাওয়া কাপড় ওষুধ পত্র যা যা ব্যবস্থা করার জন্য করব অনেক বাইকে দেখা যায়। আব্বা আমার খুব মহব্বত করে খুব ভালোবাসে কিন্তু আব্বা আমার অসুখে কষ্ট করে ডাক্তারের কাছে না এমনে অনেক মোহ্বত কিন্তু টাকা খরচ করবে না পকেট থেকে টাকা বের করবে না কারণ মোহব্বত করতে তো টাকা লাগে না কিন্তু ডাক্তারের কাছে নিলে ওষুধ কিনতে গেলে তো টাকা লাগে এই অনেকে আছে এত মহব্বত আমার আব্বা মারা না দেখলে আমি থাকতে পারি না তা আপনার এই না থাকার লাভটা কি আপনার মোহব্বতটা তো বাস্তবে প্রতিফলন ঘটাইতে হবে বাস্তবে আপনাকে ধূপ দিতে হবে আব্বা আমার কি কি দরকার সে দরকার দিকে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে আব্বা আমার কোন সময় ওষুধের দরকার কোন সময় ফলমূল খাওয়া দরকার কোন সময় কোন জিনিসটা খাওয়া দরকার এই খেদমত গুলো বৃদ্ধ বয়সে খুব বেশি দরকার এবং এই খেদমতটা আল্লাহর নির্দেশ আল্লাহর এবাদত এই জন্য এটা মনে করি যদি আমরা করি তাহলে যত করব কোন কিছুর মধ্যে আমাদের কোন ক্লান্তি কোন চিন্তা আসবে না বোনেরা এক নম্বর খরস্কার জন্য কথা কয় না আব্বা আমার জন্য আব্বা আম্মার জন্য প্রথম খরস্তা আল্লাহর নির্দেশ এই খাতে যত ফার খরচ করবেন এটা একটা লাভজনক খাত এটাতে কোনো লস নাই অন্য অন্য খাতে লাভ আছে লসে ব্যবসা যত খরচ করবেন কারণ এটা আল্লাহ নির্দেশ দুই নম্বরে খরচ করবেন পরিবার পরিজনের জন্য কার জন্য আহালের জন্য পরিবার পরিজনের জন্য কারণ পরিবার পরিজনের তোমরা তোমাদের সন্তান সন্তদের তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে স্ত্রীর জন্য ছেলেমেয়ের জন্য পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু সামর্থের আলোকে আবার এদের জন্য খরচ করতে গিয়ে আপনি কোন অন্যায়ের দিকে হারাম উপার্জনের দিকে হাত বাড়ানো যাবেন আল্লাফা কড়া নিশোধ করছেন আর হোলাকুম আদুম মুবিন সেখান থেকে হালাল এবং পবিত্র খাবার খাও তত্তাবিয়াতে শান খবরদার শয়তানের পদাঙ্ক শানের খতোয়া অনুসরণ করিও না ইমানদারেরা তোমাদের আহালের অনেক সময় আহাল তোমার জন্য ধ্বংসের কারণ হইতে পারে এই জন্য সবসময় সতর্ক থাকবা এরা তোমার আপন না তোমার শত্রুতেও পরিণত হইতে পারে তুমি মনে করতেছো তোমার স্ত্রী তোমার তোমার সবচেয়ে কিন্তু এই আপন এক সময় তোমার শত্রুও হতে পারে এদের কারণে তোমাকে জাহান নামেও যাওয়া লাগতে পারে এজন্য জন্য খবরদার এদের ব্যাপারে সব সময় সতর্ক থাকবা এদের জন্য তুমি হারাম ইনকামের দিকে হারাম উপার্জনের দিকে হাত বাড়াইও না পরিবারের জন্য যা খরচ করবেন সব খরচ গুলা আল্লাপেন ইদা আনফাকার রাজু ইয়াহ তাে বুহা যখন কোন মানুষ ইজা আনফাকার রাজু আল্লাহ আহলিহি যখন কোন মানুষ তার আহালের জন্য খরচ করে ইয়াহ বুহা খরচ করার পরে এটা সবাবের উদ্দেশ্যে করে আল্লাহর কাছে সবাব পাওয়ার আশা করে আল্লাহ রসুল সালামালু আল্লাহ সদাকা এই খরচটা তার জন্য আল্লাহ সদাকায় রূপান্তর করে দেন সুহান পরিবারে মাসে খরচ করলেন বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আল্লাহ রবাহ আলমিন সদাকা করার সবাব দিয়ে দিবেন সোহান কিন্তু আমার বাইরা বাংলারা খেয়াল রাখতে হবে পরিবারের জন্য যে খরচ পোশাক আশাকের জন্য খরচ না পরিবারের যে মানুষগুলো শুধু বড়িতে শরীরে মানুষ না আপনি শুধু খাওয়াইলেন পোশাক আশাক দিয়ে শরীর মোটা তাজা করণ করলেন কিন্তু আপনার পরিবারের সদস্যদের ইমান মোটা তাজা করলেন না শুধু শরীর মোটা তাজা করছেন কিন্তু ইমানও শিখায় না আমল ও শিখায় না নামাজও শিখায় না পর্দাও শিখায় না পরিবারে শুধু শরীরের মোটা তাজাকরণ চলতেছে ইমানের মোটা তাজাকরণ চলতেছে না এই এজন্য পরিবারের জন্য খরচ করবেন যেমন শরীরের জন্য খরচ করবেন তেমন রুহের জন্য ইমানের জন্য খরচ করতে হবে পরিবারের সবার দিন শেখানোর জন্য পরিবারের সবাইকে নামাজ কেউ কেউ আমরা খালি খাওয়ার পিছনে খরচ করতেছি বিভিন্ন বিনোদনের পিছনে টেলিভিশন কিনে দিচ্ছি মোবাইল কিনে দিচ্ছি বিভিন্ন কিছু কিনে দিচ্ছি আর ছেলে মেয়েদের হাতে উন্নত মানের স্মার্টফোন ভালো ভালো ফোন মোবাইল তুলে দিচ্ছে আর ছেলেমেয়েরা এই সংস্কৃতির কবলে পড়ে কয়েক লক্ষ হাতের ঘুরে মানে এখানে কয়েক লক্ষ ইবলিস একসাথে তার হাতের মুঠায় সে যত সাথে সাথে হাজির করতে পারে জিন হাজিরা শুনছেন না আমাদের দেশে অনেকে জিন হাজির এক সেকেন্ডে আপনি ক কোন ইবল আনতে চান কোন ইবলি দেখতে চান কোন ইবলিশ আসতে চান সাথেটাতে হাজির তাহলে আপনি যুবক ছেলের হাতে যুবতী মেয়ের হাতে আপনি এরকম একটা মোবাইল তুলে দিচ্ছেন এই মোবাইলের মধ্যে দুনিয়ার যত অশ্লীলতা আছে যত শয়তানি আছে যত রকমের অপকর্ম আর একা এক ঘরে বসে বসে রাস্তায় বসে বসে বিভিন্ন জায়গায় বসে বসে শুধু খালি টিপে খালি টিপে খালি টিপে দুনিয়া দারের কোন খোঁজ খবর নাই এটা হাতে পাইছে মানে সেই সব শৈতানের সাথে কানেকশন হয়ে গেছে একসময় আমরা ছেলে মেয়েদেরকে বাড়ির বাইরে যেতে দিতাম না কোথাও খারাপ ছেলেদের সাথে মিশবে খারাপ মেয়েদের সাথে মিশবে মিশে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না পারে। না? এমন প্রযুক্তি এসে গেছে যে আপনি আর বাইরে যাই কার সাথে মিশে খবর রাখা লাগবে না গড়ের মধ্যে বসে সে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে মিশতে পারে খারাপ বানানোর কত রকমের উপাদান এসে গেছে এই জন্য আমার বাড়ির এবং বোনেরা সন্তান সন্ততি খরচ করবেন তার দিন শেখার জন্য চরিত্র শেখার জন্য আখলা উন্নত করার জন্য উন্নতি পদ্ধতি শেখার জন্য এটার পিছনেও টাকা পয়সা খরচ করা লাগবে যদি খরচ না করেন তো ময়দানে এই স্ত্রী এই জন্য আল্লাহ বলছেন যদি তোমাদেরকে আল্লাহর জিকিরি থেকে সরাই দে তাহলে তোমাদের দুনিয়া ও বরবাদ আখেরাত বরবাদ এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে দুই নম্বর খরচ জন্য আর আত্মীয় স্বজন কমিতেছে এক সময় ছিল পরিবার বড় আত্মীয় স্বজন বেশি আত্মীয় স্বজন আসলে সবাই খুশি হইতো এখন আত্মীয় স্বজন আসলে বেশি বেশি বেজার হয় বরং আত্মীয় স্বের সাথে সবাই থাকতে চায় না বিয়ে হওয়ার সাথে আলাদা হয়ে থাকা যাবে না এত মানুষ একসময় বেশি মানুষের সাথে থাকার জন্য মানুষ আগ্রহী ছিল এখন বেশি মানুষের সাথে থাকতে চায় না এখন কম মানুষ আত্মীয় স্বজন আসা যাওয়া করুক বিচ্ছিন্ন ভাইয়ের মুখ মুখের দিকে তাকায় না এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না এক ভাই আরেক ভাইয়ের সাথে কোন ধরনের সম্পর্ক রাখেনা এরকমও বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আছে অসংখ্য তো আর একেবারে বিচ্ছিন্ন আর ধারে কাছে আসা যাবে না হে যাতে জমি নিছে এই বাড়ির সীমানার মধ্যে যেন আর না আসে হে কি তোমার জমি নিছে তার জমি সে নিছে তাকে আল্লাহ রবীন্দ্র ওই ওই জমিন এটা দিছে তারে কিন্তু জমি নিয়ে গেছে এজন্য তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্ক এমন এক জিনিস আল্লাহ রবাহ আলমিন তার সাথে সম্পর্ক বজায় রাখেন যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রবাহ আলমিন তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন করা করা বলেন মনুব করে তার রিজিক বেড়ে যাক তার হায়াতের মধ্যে বরকত এসে যাক সেই জন্য তার আত্মীয়তার সম্পর্কটা ভালোভাবে রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আত্মীয়কে খাওয়াইলে আপনার সম্পদ কমবে না সম্পদের মধ্যে আল্লাহ আল্লাহ আর মেহমান দোয়া করে মেহমানকে মেহমান দারি করেন আল্লাহর ফেরেস তারা ওই বাড়িওয়ালার জন্য ওই মেজবানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সোহান এই যে নামার বাড়িরা এবং বোনেরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য খরচ করবেন আল্লাহ টাকা পয়সা খরচ করা লাগবে প্রতিবেশীরও একটা হক আপনার টাকা পয়সার ভিতরে আছে প্রতিবেশীর জন্য টাকা পয়সা খরচ করা লাগে অথচ আমরা প্রতিবেশীর জন্য এক টাকাও খরচ না। প্রতিবেশীর সাথে সামান্য এক হাত এক বিঘাত জায়গা জমি নিয়ে মামলার পর মামলা মারামারির পর মারামারি প্রতিবেশীর সাথে কোনো কথা নাই দেখা সাক্ষাৎ নাই একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো নাই প্রতিবেশীর একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি নাই কথাবার্তা নেই আল্লাহ রসুল বলেন ইয়া আবা জার হে আবু মারা কাতান तरकार तुमीर किसुओान खाना फ কিন্তু আমরা কি করি কোহে আমার বাড়িতে কদিন ফাটাইছে অধিকার আছে আমার খাবারের ভিতরে আমার সম্পদের ভিতরে প্রতিবেশী হিসাবে আমি রান্না করে করে প্রতিদিন আজকে এই প্রতিবেশীর বাড়িতে কালকে এই প্রতিবেশীর বাড়িতে পরশু এই প্রতিবেশীর বাড়িতে ফাটাই দিব এই কাজটা আমরা করি না এই সুন্নত এই আমল আজকে সমাজ থেকে একেবারে এগুলা সুন্নত। আমার দিবেন যত মানুষ এই সুন্নতের উপরে আমল করবে প্রত্যেকটা মানুষের আমলের স্বভাব আপনার আমল নামায় লেখা হবে সুহান এজন্য এগুলো চালু করে দেন সমাজে অনেকে সমাজে প্রতিবেশী দাওয়াত দি ভাই নামাজ পড়েন লুঙ্গি ঠিক নেই প্রতিবেশীরা দাওয়াত দি ভাই নামাজ পড়তে আসে লুঙ্গিটা আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আমি নামাজি হতে পারি মানে আমি নামাজি হই নাই এটা আমার দোষ নাই আল্লাহ আমার কবুল করে নাই আপনি দোয়া করেন আল্লাহ যেদিন কবুল করবে সেদিন পড়ব মানে দোষ আমার না দোষ ইন আল্লাহ পটম ইনশাল পটম মানে কি আল্লাহ সাইলে আল্লাহ চায় না জন্য আমি পড়ি না তাহলে এই প্রতিবেশী কে আপনি যখন দাবাত দিবেন দাবাত দেওয়ার আগে দুটা কাজ করবেন কয়টা কাজ এই প্রতিবেশীর একটা গুরুত্বপূর্ণ হক আমার প্রতিবেশী সেরেক করে আমার প্রতিবেশী বেদাত করে আমার প্রতিবেশী কুফরি করে আমার প্রতিবেশী দিন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই প্রতিবেশীর দাওয়াত দিতে হইলে প্রথমে আপনি সেরেকের বিরুদ্ধে দাওয়াত দিবেন না প্রথমে আপনি বেদাতে বিরুদ্ধে দাওয়াত দিবেন না প্রথমে আপনি এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে দাওয়াত দিবেন না প্রথম কাজ হল তার সাথে সম্পর্কটা গভীর করবেন কাছে এক সাহাবি আসছে আইল ইসলামে খায়ের আসি ক্যা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে কল্যাণ কর আল্লাহ রসুলাম বললেন এত আম মানুষকে খাওয়ানো আজকে সালাম দেওয়া নেওয়া সালাম মুখের থেকে বাইরে না আমরা রেডি হয়ে বসিয়ে আছে খালি ওয়ালিকুম সালাম বলবো আসসালাম বের হবেনা বাইরে বো কি কেন থাকা আগে টুফির দিকে তাকায় আমার টুফির লোকে তার টুপিটা মিলছে কিনা টুপি যদি মিলে বোঝা যায় আমার দলের লোক আমার পাঞ্জাবির কাটা আর এর পাঞ্জাবির মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে আমার দলের না মিল থাকলে আমার দলের না এবার সালাম দিলে আর জবাব নেওয়া যাবে না আর নিজের দলের হলে। তাহলে জবাবও নেওয়া যাবে মুসাফাও করা যাবে দোকানে নিয়ে খাওয়ানো যাবে আমার দলের না হইলে তার দিকে জবাব তো নেওয়া যাবে না যাবে না আল্লাহ রসালাম বললাম যারা চিনো না চিনো খালি সালাম দাও আর খাওয়াইতে থাকো খাওয়ানির জন্য এটা মুসলমান না মুসলমান এটাও জানার দরকার ও মুসলিম হইলেও খাওয়াও খাওয়াইতে থাকো খাওয়ান এটা দাওয়াতের একটা বড় সহায়ক আপনি কই আমি খালি খাওয়াইতে থাকবেন খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইতে একদিন আপনি একটা রেস্টুরেন্টে নিয়ে বসছেন খাওয়ার জন্য খাইতেছে এমন সময় মসজিদে আজান দিছে আজান দেওয়ার পরে আপনি বলেন ভাই দেখবেন আপনি দিন যে খাওয়াইছেন। ওই খাওয়ার লজ্জায় আল্লাহর বান্দা বলবে না। আজকে মসজিদে যা মানে চক্ষু লজ্জায় হলেও আল্লাহর বান্দা দেখবেন মসজিদে যাই হাজির মসজিদে যখন ডুকছে উজু করি আপনি আল্লাহ রবিনের কাছে দোয়া করেন আল্লাহ আমার ছিল আপনি আল্লাহ কিন্তু তুলে নেওয়ার এক পর্যন্ত আপনাকে অনেক আদর যত্ন করতে হবে অনেক চেষ্টা করতে হবে আমরা খালি কই এত ওয়াজ করি এত দাওয়াত দি মানু শুনে না কেন আস্তে আস্তে তারে দিনের দাওয়াত দেন দেখবেন ইনশাল আল্লাহাক তাকে কবুল করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যত জনকে দাওয়াত দিচ্ছেন কালকে সকালে যাদেরকে দাওয়াত দিতে যাবেন রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেন রাত্রে তাহার্যদের সময় আমার লাইলের সময় নাম ধরে ধরে ওই এলাকার মানুষগুলার জন্য দোয়া করতেন দোয়া করে সকাল বেলা ওই এলাকার মানুষগুলাকে যাই দাওয়াত দিতেন কিন্তু আমার ভাইরা এবং বোনেরা কয়দিন আমরা রাত্রে আল্লাহ করছি আল্লাহ আমার অমুক বাইটা নামাজ পড়ে নাও আল্লাহ অমুক ভাইটা করে আল্লাহ আল্লাহ অমুক ভাইটা বেদাত বুঝে না তুমি বেদাত বোঝার তৌফিক দাও আল্লাহ অমুক ভাইটা সুন্নতের দ্বারে কাছে নাই তারা তুমি সুন্নতের অনুসরণকারী বানাই দাও এরকম দোয়া করছি কারো নাম ললি দেখবেন তেমন কারোর জন্য দোয়া করি না দাওয়াতের পদ্ধতি অনুসরণ করি না এই আমার বাইরা এবং বোনেরা প্রতিবেশীর জন্য যত খরচ করবেন এটা লাভজনক খাত এজন্য প্রতিবেশীর জন্য খরচ করতে হবে আমি মনে করছিলাম আমি মারা গেলে আমার সম্পদের ওয়ারিস বানানো হবে প্রতিবেশীদেরকে জিব্রিল আলহিস এসে আমাকে এত বেশি বলতেন প্রতিবেশীর হক रक्षा करना मन करतम मन मन सम्पत्तिर पर खरच करतेधवासुर्दी आल्लांधाबानी से जारा एतिम जरा असहा जरा विधवा गरीब मिस्किन এরকম আল্লাহর অনেক বান্দাবান্দি আছে না। প্রত্যেক সমাজে দুনিয়ার সব জায়গায় আছে আল্লাহ আলমিনের একটা আয়াত আল্লাহর একটা নিদর্শন এদেরকে না রাখলে আল্লাহ যে আপনাকে আমাকে এত নিয়ামত দিচ্ছেন এই এজন্য যখন কোন দৃষ্টিহীন মানুষকে দেখবেন চোখ নাই মানুষটার প্রতিবন্ধী মানুষটা কোনো একেবারে অসহায় মানুষটা দেখলে একটা দোয়া ফুটবেন আল্লাহ রসুল দোয়া শিখেছেন كي دعا <تصفيق> الحمد لله الذي آفاني من <مما> مبتلاك <بطلق> به وفضلني على كثير من من خلق تفضيله اي دعا تفضيل <الحمد, <لله> الحمد لله شمست <بشم جو ياللع الرجن> আল্লাহরুল্লাহ আলমিন অনেক সৃষ্টির উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এজন্য জন্য সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাহলে আল্লাহর আলমিন এই গরিব এতে অসহায় বিধবা সমাজে রেখেছেন এদের একটা হক এদের একটা আমার সম্পদের মধ্যে আছে। এদের জন্য আমার টাকা পয়সা খরচ করা লাগবে এদের জন্য আমার টাকা পয়সা খরচ করতে হবে অসংখ্য আয়াত করা রেখারে আল্লাহ আল্লাপাক বারবার নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লা বলেন আঙ্গুলকে একত্রিত করে আল্লাহ রসুলাম বলেন এতিমের রক্ষণাবেক্ষণকারী এতিমের তত্ত্বাবধানকারী আর আমি জান্নাতের ভিতরে একসাথে থাকবো সোভান আল্লাহ রসুল সালাম বলেন এরা যেন আল্লাহ রাস্তায় জেহাদিদার আমাদের সমাজে কত গরিব অসহায় মানুষ কষ্ট করে আমরা ওইদিকে তাকাই না অনেকে কি করি দেখা যায় অনর্থ কত বেহুদে কোটি টাকা খরচ করে ফেলি এই টাকাটা যদি আমি তো ক্ষুদার্থ ছিলাম তোমরা আমার খাওয়াও নাই এই হাদিস কিন্তু আমরা সবাই জানি সহি মুসলিমের হাদিস পাক বলবেন আমি ক্ষুদার্থ ছিলাম খাওয়াও নেই বাদনা বলবে আল্লাহ কেমনে খাওয়াম কারণ তুমি তো খাও না তুমি তো সবকিছু থেকে এগুলো থেকে মুক্ত তা আমরা তো পাইলে তো সবাই দিয়ে দিতাম সব খাওয়াইতাম বলবেন কত ক্ষুদাত্ম মানুষ কত অসহায় মানুষ ছিল যদি তাদেরকে খাওয়াইতা ওখানে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে তুমি পাইতাম আমি তোমার বাড়ির কাছে ওই গরিব মিষ্কিন অসহায় অসুস্থ ক্ষুদার্ত সমস্যায় জর্জরিত ওই গরিব মিষ্কিন অসহায় মানুষগুলার কাছে আমি আল্লাহ আছি এদেরকে যদি তুমি পরিচর্যা করবস করতে হবে এগুলো হলো আমাদের সম্পদের খরচের এক একটা গুরুত্বপূর্ণ খাত আর সব সময় খেয়াল রাখতে হবে যে হারাম কোনো কাজে আমার সম্পদ খরচ করতে দেওয়া যাবেন হারাম কোনো খাওয়ার জন্য হারাম কোনো পোশাকাদি ব্যবহার করার জন্য হারাম কোনো অনুষ্ঠানের জন্য হারাম কোনো উৎসবের জন্য হারাম কোনো কাজে এক টাকা ব্যয় করলো সেটা স্রাফ সেটা তাবজির এটা জায়জ নেই আচ্ছা এখন আসেন সিগারেট খাওয়ার জন্য টাকা ব্যয় করবেন দমফান করার জন্য টাকা ব্যয় করবেন এটা খরচ করার অনুমতি আছে হালাল্লা হারাম সবগুলো হার একটা হলো জালাই খাওয়া একটা হইলো ডাইরেক্ট খাওয়া একটা ডাইরেক্ট অ্যাকশন আর একটা একটু পোড়াই প্রক্রিয়া করে খাওয়া এই এটা এটা না ইমানদারদের জন্য হালাল করা হয়েছে খাবাই খাবার কে হারাম করা হয়েছে কোন খাবার খাট যে না খালি নিষাদা দ্রব্য আমি এই প্রশ্ন করছিলাম মসজিদ নবীতে মসজিদ নবীর আশেপাশে যে হাম্মাম যে টয়লেট গুলো আছে এখানে লেখা আছে আত্মা দক্ষ সবচাইতে বড়ো বড়ো আইজও মসজিদ নবীতে দাস দেন প্রতিদিন নিয়মিত ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এশার পরে সমস্ত হাদিসের কিতাব সবগুলা দার্স হয় নবীর নবীটা একটা ইউনিভার্সিটি তাপসির দার্স হয় তারপরে ফেখি দার্স হয় বিভিন্ন কিতাবের এখানে দার্স হয় এই মসজিদের নবীর মধ্যে যারা দার্স দেন এরা বিশ্বের সবচেয়ে বড় আলেম এটা একটা কোথায থেকে বের হওয়ার পরে সব চারিদিকে ঘুরে আবার সুহান তাহলে দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীর সব জায়গায় দাজ্জালের বিচরণ হবে কিন্তু মক্কা মদিনা দাঁতজাল ঢুকতে এই মক্কা মদিনাকে আল্লাহ রুবুল্লাহ আলম দাজজালের ফেতনা মুক্ত রাখবেন একজন সাক্ষ্য আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে লিখে রেখছেন যে এটা খাবা ইসদের খাবার কিন্তু আমাদের দেশের তো ভালো ভালো লোকে রাখা তো এটা খাবায় কেমনে খবিস রাখা হয় খাবার এটা তো ঠিক কথা হইল না আমাদের দেশের সাথে মিলে নাই তখন ওই বলছেন কমলা চামড়া পড়ে রয়েছে দেখছেন নি কোনোদিন টয়লেটে যে টয়লেটে কমলা কতগুলা চামড়া পড়ে রয়েছে যে বসে বসে কমলা খাইছে আপেল খাইছে আঙ্গুর খাইছে বেদানা খাইছে এরকম দেখছেন অথবা বিরিয়ানির এই বান্দা এগুলা খায় না কিন্তু সিগারেট খাওয়ার পরে সিগারেটের ধ্বংস অবশেষ দেখবেন টয়লেটের মধ্যে চারিদিকে পড়ে তাহলে বোঝা যায় এখানে বসে বসে এটা খাইছে সুতরাং এটার জন্য ডেলি যদি একশো টাকা খরচ করেন মাসে কত তিন হাজার এক বছরে কত ছ এলাকার নামে যাওয়া একটা হইল মানে অভাবের কারণে জাহার নামে যাওয়া আরেকটা হলো নিজের টাকা দিয়ে নিজের জাহার নাম কিনে নেওয়া দেখা যায় একটা অনুপায় হয়ে আপনি আপনার নিজের ইনকামের টাকা উপার্জিত টাকা এই টাকা বছরের কমপক্ষে আপনি ছত্রিশ হাজার চল্লিশ এক লাখ টাকা খরচ করলেন আর এই খরচ করে আপনি জাহান নামে গেলেন নিজের পকেটের টাকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী আছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই সিগারেটের মধ্যে শুধু করে দিক উপকারের বিন্দু মাত্র দিক নাই মানে ঐক্যমত ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত যে এটার মধ্যে শুধু ক্ষতি ছাড়া উপকারের কিছু এটার মধ্যে এটার দ্বারা সামাজিক ক্ষতি হয় পারিবারিক ক্ষতি হয় শরীরের ক্ষতি হয় তারপর চারিত্রিক ক্ষতি হয় বিভিন্ন রকমের ক্ষতি মধ্যে নিহিত আছে সুতরাং টাকা খরচ করার অনুমতি নাই। এর ঘরের মধ্যে টেলিভিশন কিনবেন ডিস লাগাইবেন প্রতি মাসে মাসে টাকা দিবেন এই যে টাকা গুলা খরচ করবেন এগুলার অনুমতি আছে আপনার টাকা দিয়ে ঘরের মধ্যে আনে গান বাজনা শুনবেন লোকমান যে লোক গান বাজনা শোনার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করে তাহলে গান বাজনার জন্য ঘরে জিনিস কিনে আনবেন ল্যাপটপ কিনে আনবেন কম্পিউটার কিনে আনবেন টেলিভিশন কিনে আনবেন বড় বড় মোবাইল কিনে আনবেন কিসের জন্য এটা দিয়ে গান বাজবাস নাটক দেখবেন ছবি দেখবেন আল্লাহাকাল আল্লাহাক নিজেই আজাবের ব্যবস্থা রেডি করে রেখছে তাহলে এই কাজের জন্য আমার টাকা খরচ করার অনুমতি নাই একজন মমিন এই খাতে টাকা পয়সা খরচ করতে পারবে না যদি করে পরিবারের সবাইকে এই কাজে লাগাই দেওয়ার জন্য গুনাহের জন্য যিনি কিনি দিচ্ছেন পরিবারের প্রধান তিনি আল্লাহ আল্লাহর এজন্য এই খাতে টাকা পয়সা খরচ করা যাবে না এরপরে পরিবারের বিভিন্ন অনইসলামী অনুষ্ঠান যা যা হয় তারপরে বিভিন্ন অনইসলামী। কালচার সংস্কৃতি তারপরে ধরেন বেপরদাভাবে এক জায়গায় ঘুরে বেড়াইতে যাবে স্ত্রী বলতেছে অমুক জায়গায় যাবে অমুক জায়গায় যাবে যেখানে যাওয়া শরীয় তো অনুমোদন করে না আপনি নিয়ে যে যাওয়া আসায় যা টাকা পয়সা খরচ করছেন এইগুলার অনুমোদন ইসলামে দেখেন এই জন্য আমার বাইরা এবং বটেরা আমি আর আলোচনা দেরি তো করবো না মূল কথা হলো যে আল্লাহ সুবাহতাল অনুমতির বাহিরে একটা টাকা একটা পয়সা পয়সাগুলোর আপনি আমি আমানতদার আল্লাহ আমাদেরকে দিছেন এই টাকাগুলো আল্লাহর নির্দেশিত পন্থায় খরচ করার জন্য এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তা খরচ করবেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিনের জন্য হারাম খাওয়ার জন্য হারাম করার জন্য হারাম ব্যবহার করার জন্য কোন হারাম দিবস পালনের জন্য হারাম কৃষ্টি কালচারের জন্য হারাম অনুষ্ঠানের জন্য কোনো টাকা পয়সা খরচ করা কোন জায়গায় খরচ করছিল এই হিসাব আল্লাহর কাছে আমাকে আপনাকে দেওয়া লাগবে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে সম্পদের যথাযথ ব্যবহার আল্লাহর নির্দেশিত পন্থায় আমাদের সম্পদের ব্যবহার করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ রব আলিন আমাদেরকে হালাল উপার্জনের উপরে চলার তৌফিক দান করুন সমস্ত হারাম উপার্জন থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন এবং হালাল পথে আল্লাপাক ব্যয় করার তৌফিক দান করুন হারাম পথে ব্যয় থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করুন এই এলাকার সকল মুরব্বী আনদেরকে আল্লাহাক কবুল করে নিন তাদের সবাইকে আল্লাহ পাক হায়াত তৈবা দান করুন এই এলাকার সকল যুবক ভাইদেরকে আল্লাপাক কবুল করুন তাদেরকে সবাবের মতো মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত অপরাধ মুক্তিদি যুবক আল্লাপাক বানিয়ে দিন এই এলাকার সকল মা বন্ধের কে আল্লাফা কবুল করে নিন তাদেরকে আল্লাফাক পর্দাশীল সলেহা হিসাবে আল্লাহ কবল ও মঞ্জুর করে নিন এই এলাকার সকল ভাইবোন কে আল্লাপাক নামাজি বানিয়ে দিন